দ্বাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ মহিমার পাণ্ডিত্য মণি অধর ও মিটিং ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণ কিশোরের পুত্র তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন শ্রীরামকৃষ্ণ রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বেড়াচ্ছে সেদিন এখানে এসে বসল একটু কথা কবে না প্রাণায়াম করে নাকটিপে বসে রইল খেতে দিলাম তা খেলে না আর একদিন ডেকে বসালুম তা পায়ের উপর পা দিয়ে বসল কাপতেনের দিকে পাটা দিয়ে ওর মার দুঃখ দেখে কাঁদি মহিমার প্রতি ওই হটযোগীর কথা তোমায় বলতে বলেছে সাড়ে ছ আনা দিন খরচ এদিকে আবার নিজে বলবে না মহিমা বললে শোনে কে ঠাকুর ও সকলের হাস্য ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়াছেন শ্রীযুক্ত মনীষেন যাদের পেনেটিতে ঠাকুর বাড়ি তুই একটি বন্ধু সঙ্গে আসিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসা পড়া করিতেছেন তার সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ঔষধ সেবন করিতেছেন মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না ঠাকুর তাহাকে বলিতেছেন সে তো বোকা নয় তা তুমি অমন কথা বলছো কেন এমন সময় লাটু উচ্চশ্বরে বলিতেছেন শিশি পড়ে ভেঙে গেছে মনিসেন হটযোগীর কথা শুনিয়া বলিতেছেন হটযোগী কাকে বলে হট মানে তো গরম মণীষেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন ওকে জানি যদু মল্লিককে বলেছিলাম এই ডাক্তার তোমার ও লম্বাকুল ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি এখনও সন্ধ্যা হয় নাই ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন তিনি খাটের পাশে পাপোষে পশ্চিমাশ্ব হইয়া বসিয়া আছেন এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মনীষেনের ডাক্তারের সহিত উচ্চ ঈশ্বরে লাভ করিতেছেন ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন ও ঈষত হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন ওই ঝাড়ছে রজগুণ রজগুনে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছা হয় সত্যগুনে অন্তর্মুখ হয় আর গোপন কিন্তু খুব লোক ঈশ্বর কথায় এত উল্লাস অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন শ্রীযুক্ত অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়ক্রম ত্রিশ বৎসর হইবে অনেকদিন ধরিয়া সমস্ত দিন অফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন তাহার বাটি কলিকাতা শোভাবাজার বেনেটোলায় অধর কয়েকদিন আসেন নাই শ্রীরামকৃষ্ণ গো এতদিন আসো নাই কেন অধর আজ্ঞা অনেকগুলো কাজে পড়ে গেছিলাম স্কুলের দরুন সভা এবং আর আর মিটিংয়ে যেতে হয়েছিল শ্রীরামকৃষ্ণ মিটিং স্কুল এই সব লয়ে একেবারে ভুলে গিচ্ছলে অধর বিনীতভাবে আজ্ঞা সব চাপা পড়ে গিচ্ছিল আপনার হাতটা কেমন আছে শ্রীরামকৃষ্ণ এই দেখো এখনো সারে নাই প্রতাপের ঔষধ খাচ্ছিলাম কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন দেখো এসব অনিত্য মিটিং স্কুল আফিশ, এসব অনিত্য ঈশ্বরই বস্তু আর সব অবস্তু সব মন দিয়ে তাঁকেই আরাধনা করা উচিত অধর চুপ করিয়া আছেন এসব অনিত্য শরীর এই আছে এই নাই তাড়াতাড়ি তাঁকে ডেকে নিতে হয় তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই কচ্ছপের মতো সংসারে থাকো কচ্ছপ নিজে জলে চরে বেড়ায় কিন্তু ডিম আড়াতে রাখে সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে কাপতেনের বেশ স্বভাব হয়েছে যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো এদিকে কর্পুরের আরতি সুন্দর স্তব পাঠ করে পূজা করে যখন উঠে চক্ষে যেন পিঁপড়ে কামড়েছে আর সর্বদা গীতা ভাগবত এসব পাঠ করে আমি দু একটা ইংরাজি কথা কয়েছিলাম তার রাগ করলে বলে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী ক্ষণ পরে অধর অতি বিনীতভাবে বলিতেছেন আপনার আমাদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় নাই বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন আর স্বস্নেহে বলিতেছেন আমি তোমাদের নারায়ণ দেখছি তোমরাই আমার আপনার লোক এইবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি ধৈর্য রেতার কথা তখন যা বলছিলে তা ঠিক বীর্য ধারণ না করলে এসব উপদেশ ধারণা হয় না একজন চৈতন্যদেবকে বললে ভক্তদের এত উপদেশ দেন तेम उन्नति करते क्यों एरा जशित संग अपब्यय तारणा करते फुटो कल्सी जल राखले जल क्रमे क्रमे बहिमा प्रभृति भक्त चुप करिया किय पर महिमाचरण बलि ईश्वर का प्रार्थना करते शक्ति শ্রীরামকৃষ্ণ এখনো সাবধান হও আষাঢ় মাসের জল বটে রোদ করা শক্ত কিন্তু জল অনেক তো বেরিয়ে গেছে এখন বাঁধ দিলে থাকবে